mobile chor mobile chor mobile chor mobile chor মোবাইল চোর যারা আমার উপদেশ তারা জীবনে কোনো দিন ভুলো না তুমি চোর আমার কি বাধা দেবার উপদেশ তারা জীবনে কোনো দিন ভুলো না ভুল না তুমি চোর আমার কি বাধা দেবার আমি কে হে দায়েতের মালিক তো আমি না, তবে ষোলো কোটি হয়ে আমি বলছি সুরে চোর শোনো চোর শোনো চোর আরে তু হালাকি মানুষের পেরেশানি করোনা চুরি কর রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম এমনি কেউ নিও না না কেউ নিউ না চরে না কি কোনো জাত ধর্ম নাকি করে খায় কোনো ভালো কর্ম মা বাবাই তো দুঃখে কান্দে হায় রে কু লঙ্গা pore barir gota khaiya basmi koto aar hey jore na chhe naki kono chatthormo naki kono khai koro bhagdhormo bababai to dukhe kande haire kulangar <laughs> pore barir gota khaiya basmi koto aar shona chalo shona chalo করা ভালো নারে লোভে পড়া কমে নারে রেছে চোরের জ্বালা এই চোরের জালা এই দেশ দেশ লাখ টাকা চুরিতে নাই ব্যাথায় দিলে মোবাইল চুরি হলে সবিশেষ সবিশেষ তবে দয়া করে শোনো চোর ভাইরা সবই চুরি করা মোবাইলটা ছাড়া শোনো চোর শোনো চোর আর নিজের মোবাইল চুরি বলে বুঝবে কত বেদনা চি কর রে ভাই নাই রে দুও না চুরি কর রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম মেমোরে কেউ নিও না চুরি কর রে ভাই নাই রে দুঃখ কিন্তু সিম মেমোরে কেউ নিও না এত দোহাই দিলাম তোরে তো বোনা শুনলি একদিন তিন দিন একদিন পায়িব জনতারে বলি রামেশন রে বার মোবাইল চোরাই খাইলে ধরা ভাঙবে তাহার ঘর এত দোহাই দিলাম তোরে তো বোনা শুনলি জনতারে বলি রামেশন রে তাহার ঘর যুগ যুগ ধরে ধরে হাজারো সাধনা করে কাট কার্ড করে কেউ জরুরি জরুরি চোরে সেই কষ্ট করে ফেলে নষ্ট চুরি করে সেই সিম মেমোরি মেমরি যুগ যুদ্ধ ধরে ধরে হাজার সাধনা করেছিিন কাট করে কেউ জরুরি জরুরি তোরে সেই কষ্ট করে ফেলে নষ্ট চুরি করে সেই সিন মমরি মমরি তবে দয়া করে শুনো chore সবই চুরি করা মোবাইল টা ছাড়া শোনো চোদা সবই করে ক্ষমা চুরির ক্ষমা করে না চুরি কর ভাই নাই রে দুঃখ কিন্তু নিও না চুরি কর রে ভাই নাই রে দুঃখ কিন্তু সেম এমি কেউ নিও না চুরি কররে রে ভাই নাই রে দুঃখ কিন্তু সেম মেমুড়ি কেউ নে You know, you know. mobile chor mobile chor mobile chor mobile tour. mobile tour, mobile chor mobile chor mobile chor